لاأَو حَن إلَكَكَمَاأَ حَن إ نُح وََّبين مِ بَعد وَأَ حَن إ عِبَضهم وَإساعينَ وَصحافَ وََعقُوبَ وَْ الأسبطِ وَوعس وَأَوبَ وَيونوس وَيونُ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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি প্রতিকৃতদের পদচিহ্ন নবীদের জীবনী এই সিরিজ এবং আপনারা জানেন আমাদের এই আলোচনাকে সাজানো হয়েছে একটি টাইম লাইন অনুসারে সুতরাং যে নবী আগে এসেছেন তার আলোচনা আগে হয়েছে এভাবে আমরা অগ্রসর হচ্ছি সুভানল্লাহ এই ধারাবাহিকতা রক্ষার মধ্যেও একটা সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাই যেটা ফুটে উঠেছে যেমন আজম আলাইসালামের জীবনী আলোচনার মাধ্যমে আমরা জেনেছি মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানুষের চিরন্তন শত্রু শয়তান সম্পর্কে পরবর্তীতে আমরা যাদের সম্পর্কে আলোচনা করেছি সাহিদিনা নুম আল্লাহ সাল্লাম হউদ সওলেহ সোয়াইব এবং ইব্রাহিম আলহাম তাদের সম্পর্কে তাদের জীবনী আলোচনায় আল্লাহ মোহামাতালা মূলত তাদের দাওয়ার উপর ফোকাস করেছেন পরবর্তীতে ইয়াকুব, ইউসুফ এবং আইয়ুব সালাম এই ধারাবাহিকতায় আজকে আমরা যখন ইনশাআল্লাহ ইউনুস আলাহামের জীবনী সম্পর্কে জানব আমরা দেখতে পাব যে অংশে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে তাদের দুঃখ কষ্ট বিপদগ্রস্ত হওয়া বিপদে সবর করা এবং বিপদের মুখে আরো বেশি আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া আল্লাহর অভিমুখী হওয়ার কাহিনী দুনিয়া এটা একজন মুসলিমের জন্য আনন্দের স্থান নয় ফলাফল পুরস্কার লাভের স্থান এই দুনিয়া নয় দুনিয়া কষ্টের স্থান দুনিয়া একজন মুমিনের জন্য জেরখানা কাজেই এই দৃষ্টিকণ থেকেও আম্বির আলমুসাল্লামদের জীবনী তাদের দুঃখ কষ্টের কাহিনী এবং তাদের সবর সম্পর্কে জানা শিক্ষা লাভ করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন তাদের জীবন থেকে আমরা নিজেদের জীবনে উদাহরণ এবং অনুকরণীয় আদর্শ খুঁজে পাই কাজেই আর কথা না বেরিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনা আজকের কাহিনীটি হচ্ছে সাইদিনা ইউনুস আল্লাহ সালামের কাহিনী যিনি জুন নুন এবং সাহিবুল হুত এই নামে পরিচিত আল্লাহ মহামলা কুরআনী তাকে বলেছেন জুন নুন আরবি নুন শব্দের অর্থ মাছ সাহিবুল হুত এ শব্দের অর্থ তাই একজন। সাইদানা ইউনুস সালাম তাকে ইরাকের একটি অঞ্চলে প্রেরণ করা হয়েছিল বর্তমানের মসুল শহর যে অঞ্চলে সেই মসুলের নিনোয়া বা নিনোভা এই অঞ্চলের জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন তিনি তার জাতির লোকেদেরকে দাওয়া উপস্থাপন করছিলেন তাদেরকে আল্লা দিকে আহ্বান করছিলেন কিন্তু বরাবরের মতোই অন্যান্য সব সম্প্রদায়ের মতো এই জাতির লোকেরাও তার সেই আহ্বানে সাড়া দেয়নি বরং তারা তার প্রতি নির্দয় নির্মম আচরণ শুরু করল তাকে প্রত্যাখ্যান করল লোকেরা তাকে তিরস্কার করল এবং ইমানের পরিবর্তে আলোচক মহমাতাল্লার দিনের প্রতি কুফর এবং শত্রুতাকে প্রকাশ করল এই জন্য আমরা দেখতে পাই আলোচক মহমাতালা এই তিরন্তন সংঘাত সম্পর্কে কুরআনে বলেছেন বন্দাদের জন্য আক্ষেপ আফসোস তাদের কাছে এমন কোন রাসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করেনি এই জাতির এমন বিপরীত প্রতিক্রিয়া দেখে সেই দিনে উনুসাল সালাম তিনি বিরক্ত হয়ে গেলেন উত্তেজিত হলেন সাইদান ইমনুসালাম তিনি বললেন এই লোকেরা দাওয়ার যোগ্য নয় আমি এদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব। পৃথিবীর অন্য কোথাও গিয়ে অন্য কোন একটি অংশ গিয়ে সেখানে সেই এলাকার মানুষদেরকে আমি দাওয়া দিব এদেরকে আমি একা রেখে চলে যাব। এরা এই দাওয়ার আর যোগ্য নয় আল্লাহ কুরআনে বলেছেন নুন রাগান্বিত হয়ে চলে গেল অর্থাৎ ইউনুসল্লাহ সাল্লাম তিনি রাগান্বিত হয়ে তার জাতির উপরে রাগ করে তার কমকে ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন তারা তার দাওয়াতে সাড়া দিচ্ছে না হবনে সাড়া দিচ্ছে না তার কথা শুনছে না কাজেই তিনিও তাদেরকে পরিত্যাগ করলেন ইউনুসল্লাহসাল্লাম তিনি তাদেরকে ছেড়ে যত দূর সম্ভব চলে যেতে চেয়েছিলেন তিনি চাইলেন তার জাতি এবং তার মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি হোক যে তিনি সমুদ্র পাড়ি দিয়ে অন্যত্র চলে যাবেন তিনি সাগর পারি দিবেন এই উদ্দেশ্যে একটি বোঝায় নৌকায় গিয়ে উঠলেন হঠাৎ করে সাগর অশান্ত হয়ে উঠল চারদিকে বড় বড় ঢেউ এসে আশ্রে পড়তে শুরু করল প্রবল ঝড় শুরু হয়ে গেল নৌকার যাত্রীরা চিন্তা করল বেঁচে থাকতে হলে আমাদেরকে বোঝা কমাতে হবে মালপত্রগুলো ফেলে দিতে হবে কাজে নৌকার লোড কমানোর জন্য তারা নিজেদের মালপত্রগুলো সমুদ্রে ফেলে দিল কিন্তু সেটাও যথেষ্ট প্রমাণিত হল না ঝড় তুফান এবং বড় বড় সামুদ্রিক ধেয় এসে নৌকার উপর আশ্রয় পড়তে লাগল নৌকা ডুবে যাওয়ার উপক্রম লোড আরও কমাতে হবে নইলে সবাইকে ডুবে মরতে হবে কাজেই এবারে আর কোনো মালপত্র নয় যাত্রীদেরকে ফেলে দিয়ে নৌকার বোঝা কমাতে হবে প্রথম ব্যক্তি কে হবে বিভেদ এড়ানোর জন্য তারা নিজেদের মধ্যে লটারি করবে সাব্যস্ত করলো। এই উত্তাল সমুদ্রে মানুষকে ফেলে দিয়ে নৌকার বোঝা কমাতে হবে কার নাম প্রথমে উঠল ইউনুস আলাহিসাল্লাম তারা বলল এটা কিছুতে সম্ভব নয় আমরা কিছুতে ইউনুস্ককে ত্যাগ করতে পারি না ইউনুস্ককে ফেলে দিতে পারি না সে তো আমাদের জন্য বারাকা এই নৌকায় আমাদের জন্য সৌভাগ্য এই নৌকার সবচেয়ে উত্তম ব্যক্তিত্ব সে তাকে কিছুতে আমরা সমুদ্রে ফেলে দিতে পারি না চলো আবার লটারি করি তারা আবার লটারি করল এবং এবারে কার নাম আসলো দ্বিতীয়বারেও আমরা দেখতে পাই তুফান আল্লাহ সালাম আলাহিসাল্লামের নামে উঠে আসলো তারা তৃতীয়বারের মতো লটারি করল আবারও ইউনুস সালামের নাম উঠে আসলো। কিন্তু নৌকার লোকেরা কিছুতে ইউনুস সালামকে সমুদ্রে ফেলে দিতে যাচ্ছিল না তারা দেখেছিল তিনি একজন উত্তম ব্যক্তি এবং সুহান আল্লাহ এটাও একটা সাক্ষ্য আমরা দেখতে পাচ্ছি নৌকার সেই যাত্রীদের ঘটনার মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহার নবীদের ব্যাপারে মানুষের অন্তরে কি ধারণা পোষণ করত লোকেরা বুঝতে পেরেছিল যে যদি ইউনুস আল্লাহ ইসলামের সাথে তারা থাকে তাহলে তারা বিপদ থেকে রক্ষা পাবে কারণ তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম ব্যক্তি কাজে ইউনুসকে সাগরে নিক্ষিপ্ত করে কিছুতেই তারা উদ্ধার পেতে পারে না সাহিদ ইউনুসাল্লাম তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন লটারিতে পরপর তিনবার একই ব্যক্তির নাম ওঠা এ বিষয়টি নেহায়ত কাকতলীয় কিছু বিষয় নয় বরং ইউনুস আল্লাহ আল্লাহ নবী তিনি বুঝতে পারলেন এই লটারিতে পরপর তিনবার নাম ওঠার বিষয়টি এটা আল্লাহ এর মাধ্যমে তাকে একটি বিন্দুমাত্র এক মুহূর্ত দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটি বিশাল সামুদ্রিক মাছ এসে তাকে গিলে ফেলল এবং তাকে নিয়ে সোজা সমুদ্রের তলদেশে অদৃশ্য হয়ে গেল সাইজানি ইনুস আল্লাহ যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন মাছ থেকে গিলে ফেলল তিনি অচেতন হয়ে পড়েছিলেন উত্তাল সমুদ্রে ঝাপিয়ে পড়ে তিনি তার চেতনাকে হারিয়ে ফেললেন সংজ্ঞা হারিয়ে ফেললেন যখন তার চেতনা ফিরে আসলো তিনি নিজেকে গার ও অন্ধকার একটি স্থানে আবিষ্কার করলেন তিনি জানেন না এটা কোন স্থান তিনি কোথায় তিনি কিছুই দেখতে পাচ্ছেন না একমাত্র যে বিষয় তিনি স্মরণ করতে পারছেন সেটা হচ্ছে উত্তাল সমুদ্রে তিনি নৌকা থেকে ঝাপিয়ে পড়েছিলেন এরপর কি ঘটেছে তিনি আর কিছুই জানেন না তিনি চারিদিকে তাকালেন এবং চিন্তা করলেন এটা কোন স্থান কোথায় এটা কি কবর বারজাকের জীবন কিছু সময়ের জন্য তিনি ভাবলেন হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু সেই চিন্তা বেশিক্ষণ স্থায়ী হল না তিনি চারিদিকে হাতে বেড়াতে লাগলেন এবং এরপর তিনি বুঝতে পারলেন এটা কোনো কবর নয় তিনি মৃত্যুবরণ করেননি বরং তিনি একটি মাছের পেটে অবস্থান করেন তিনি একটি মাছের পাকস্থলিতে অবস্থান করছেন এউনুজ সালাহাম মাছের পেটে বন্দী হলেন মাছের পাকস্থলী এটা কোন আরামদায়ক স্থান নয় এটা কোনো ফাইভ স্টার হোটেলও নয় পাকস্থলির কাজ কি পাকস্থলির কাজ হচ্ছে খাদ্যকে হজম করা হার মাংস সব কিছুকে গলিয়ে নরম করার জন্য হজম করার জন্য যে সমস্ত উপাদান দরকার সেগুলোই থাকে পাকস্থলীতে শক্তিশালী এনজাইম পাতক এবং খাদ্য হজমকারী তরল পদার্থ এগুলো থাকে মাছের পাকস্থলিতে আমরা লক্ষ্যগুলো দেখতে পাবো মাছ তারা খাদ্য চিবিয়ে খায় না বরং সম্পূর্ণ খাদ্যকে আস্ত তারা গিলে ফেলে আপনি যদি কখনো একটি মাছকে আড়ারি চিরে ফেলেন মাছের ব্যবছেদ করেন সেখানে সম্পূর্ণ খাদ্যকেই আপনি পাবেন বড় বড় মাছের পেটে অনেক সময় ছোট আস্ত মাছ পাওয়া যায় সেই শক্তিশালী অ্যানজাইমের মাধ্যমে মাছের পাকস্তলিতে প্রত্যেকটা খাদ্য টুকরো টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে গলে যায় প্রত্যেকটা মাংস কোনাকে হাড় থেকে আলাদা করে ফেলে তাদের চিন্তা করুন সেই রকম একটি স্থানে সাহিদিনা ইউনুস আহ্লাম তার অবস্থা কতটা কঠিন ছিল তিনি কত অসহায় ছিলেন আল্লাহ মহাম্মতাল্লার এক কঠিন পরীক্ষার সম্মুখীন সাইদানা ইউনুসাল্লাহ্লাম আল্লাহ মোহাম্মতাল্লার পরীক্ষা কখন আসবে কিভাবে আসবে সেই পরীক্ষা আসার এক সেকেন্ড পূর্বেও বিন্দুমাত্র আজ করা যায় না ইউনুস আলাহাম তিনি ভেবেছিলেন সমুদ্র পাড়ি দিয়ে তিনি অন্য জনপদে চলে যাবেন অথচ তিনি বন্দী হলেন আটক হলেন মাছের পেটে এমন কঠিন বিপদের মুহূর্তে সাইদান ইউনুস আল্লাহাম চেতনা ফিরে পেয়ে সর্বপ্রথম কোন কাজটি করেছিলেন সর্বপ্রথম ইউনুস আল্লাহ তিনি যখন নিজের চেতনা ফিরে পেলেন মুহূর্তের মধ্যে তিনি আল্লাহ সুহামতাল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন তিনি বললেন ইয়া আল্লাহ আমি আপনাকে সিজদা করছি এমন এক স্থানে যেখানে এর আগে আপনার কোন বান্দা আপনাকে সিজা করেনি এরপর ইউনুস আল্লাহ সাল্লাম তার সেই বিখ্যাত দুয়াটি করলেন যা পরবর্তীতে আল্লাহ সুহাম্মাল্লাহ কুরআনে উল্লেখ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন সে অন্ধকারে বসে আমাকে আহ্বান করল আমাকে ডাকল এ আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই তুমি পবিত্র তুমি মহান অবশ্যই আমি সীমা অন্তর্ভুক্ত হয়ে পড়েছি ইউনুসাল্লাহি সাল্লাম তিনি বললেন ইয়ে আল্লাহ তুমি পবিত্র তুমি মহান আর আমি অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন হয়ে গেছি এই দুয়ার মধ্যে আমরা দেখতে পাই একটি অপরাধের স্বীকারটি এবং একই সাথে আল্লাহ সুহামতাল্লাহর বরত্ব এবং একত্ববাদের সাক্ষ্য দেওয়া হয়েছে ইউনুসাল্লাহ সালামের বিষয়ে বলা হয়ে থাকে যখন ইউনুসাল্লাহ সাল্লাম তার নিজের জাতি তার কমকে ছেড়ে চলে যান তখন অলরেডি সেই জাতির জন্য আল্লাহ সুহামতাল্লাহর শাস্তি এবং আজাব অপেক্ষমান ছিল অর্থাৎ তাদের উপরে গজব আপতিত হতে যাচ্ছিল ইউনুস আল্লাহ তিনি ছিলেন আলসু মহামতাল একজন রাসুল এবং সেই জাতির উপরে তিনি দায়িত্বশীল ব্যক্তি আমরা জানি কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে আলসু মোহাম্মতাল তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন ইউনুস আল্লাহ সাল্লাম তিনি তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছেন তিনি জানতে না আজাব আসছে তিনি তার কাজ সম্পন্ন করেছেন দাওয়াতকে পথি দিয়েছেন কিন্তু সেই লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে কাজেই তিনি আর অপেক্ষা না করে সেখান থেকে চলে যাচ্ছিলেন কিন্তু এই চলে যাওয়ার জন্য তিনি আলাস মহামাতার হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করেননি এই কারণে আমরা দেখতে পাই তিনি এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যেমন আলোচ মোহামতালা বলেছেন অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল এমত অবস্থায় যখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন বাহ্যিক দৃষ্টিতে সালামের কাজ এটা কোন অপরাধ নয় কিন্তু আমরা জানি তাদের মর্যাদা অনেক উচ্চ অনেক ঊর্ধ্বে কাজে আল্লাহ তাদেরকে তাদের ছোটখাটো মানবীয় ত্রুটির জন্য পাকড়াও করে থাকেন এবং সেই ত্রুটিগুলোকে তাদের জীব দশাতেই সংশোধন করে দেন যেন সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকে মাছের পেটে যাওয়ার ঘটনাও ছিল তেমনই একটি ঘটনা বলেছেন। সে অন্ধকারে বসে আমাকে ডাকলো। এই অন্ধকার কেমন ছিল এই অন্ধকার ছিল প্রথমত মাছের পেটের ভিতরের অন্ধকার দ্বিতীয়ত সমুদ্রের গভীর সমুদ্রের তলদেশির অন্ধকার এবং তৃতীয়ত অন্ধকার ছিল রাত্রির অন্ধকার তিন স্তরের অন্ধকার কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যে উজ্জ্বল হয়েছিল আলো হয়েছিল একটি বিষয় সেটা কি ছিল রাসুদুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন তোমরা যেভাবে আসমানের উজ্জ্বল তারাগুলোকে জ্বলতে দেখো ফেরেস্তারা আলাস্লাহর ফেরস্তারা দুনিয়াতে জিকের হালাকাগুলোকেও সেভাবে দেখতে পায় আসমান থেকে আমরা অন্ধকার রাতে জল জলে তারা দেখে চলার পথ ঠিক করি দিক নির্ণয় করি দুনিয়ার মানুষেরা রসুল সালিসাম বলছেন দুনিয়ার মানুষেরা যেভাবে আসমানের তারাগুলোকে গুলোকে নক্ষত্রগুলোকে জ্বলতে দেখে ঠিক তেমনিভাবে ফেরেস্তারা আসমানে ফেরেস্তারা জমিনের বুকে তারার মতো জ্বলতে দেখেন সেই সমস্ত স্থানগুলোকে যেখানে কেউ আল্লাহ শরণ করছে আল্লাহ সুহামত আল্লার কথা বলছে সেই স্থানগুলোকে দেখে তারা জানতে পারেন জমিনের ঠিক কোথায় আল্লাহ সহামতাল্ল্লার জিকির হচ্ছে স্মরণ করা হচ্ছে আল্লাহ নাম উল্লেখ করা হচ্ছে যখন কোন একটি স্থানে একদল মুসলিম একত্রিত হন আল্লাহ সুহামতাল্লাহ স্মরণের উদ্দেশ্যে একত্রিত হন তখন ফেরেজ কাছে সেই স্থানটিকে মনে হয় উজ্জ্বল নক্ষত্রের মতো তারার মতো আলো দেখে তারা সেখানে এগিয়ে আসেন যেন তারাও সেই বরকতময় হালাকার অংশ হতে পারেন আলোচনা তালার দিকিরের সেই সমাবেশকে প্রত্যক্ষ করতে পারেন অংশ নিতে পারেন এবং সেখানে উপস্থিত মানুষদের জন্য তার দোয়া করতে পারেন কাজেই আমরা আশা করি এই মুহূর্তে আমরাও সেই সমস্ত সৌভাগ্যবান মানুষদের একজন যাদেরকে আলোচনা মহাতালার ফেরজ তারা ঘিরে রেখেছেন কাজেই আমরা আলোচনা মহাতালার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে আমাদের গুনাহগুলো থেকে আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে যে ফেরেস্তারায় ঘিরে রেখেছেন তারা আমাদের কল্যাণে যে সমস্ত দুয়ার করছেন আলসফহামাত সেই দোয়াগুলোকে আমাদের জন্য কবুল করে নেন এবং আমাদেরকে নাজাদপ্রাপ্ত ক্ষমাপ্রাপ্ত মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ আমিনাম যদিও তিনি ছিলেন রাত্রির অন্ধকারে গহীন সমুদ্রের তলদেশে মাছের পেটে এরপরও ফেরেস্তারা তার কণ্ঠস্বর একটি ক্ষীণ কণ্ঠস্বর একটি দুর্বল আওয়াজ শুনতে পেলেন এই আওয়াজ তাদের পরিচিত কিন্তু তারা ভেবে পাচ্ছেন না গহীন সমুদ্রের তলদেশ থেকে এই জনবীরন অঞ্চল থেকে যেখানে কোনো মানুষের বসতি নেই মানুষের পক্ষে বাস করা সম্ভব নয় সেই স্থান থেকে কেন এই পরিচিত আওয়াজ ভেসে আসছে সমুদ্রের তলদেশে তো কোন মানুষের পক্ষে থাকা সম্ভব নয় এ কারণে এই ফেরেস্তারা তার আলোচমাতের কাছে গিয়ে বলে ই আল্লাহ এটা কি আপনার সেই নেকবান্ধার আওয়াজ নয় যিনি দিনে রাতে নেক আমল করতেন এবং আমরা দেখতাম তার নেক আমলগুলো দিনে রাতে আসমানের দিকে ভেসে আসত অর্থাৎ ইউনুস আলাইসালামের আওয়াজ তাদের কাছে পরিচিত ছিল তারা জানত তিনি কে ছিলেন কেন জানত কিভাবে জানত কারণ ফেরেজ তারা দেখতেন যে তিনি দিনে রাতে যে নেক আমলগুলো করছেন সেগুলো আলো কশির মতো তাদেরকে অতিক্রম করে আলসু মাহতালের কাছে উঠে যাচ্ছে মানুষের আমলগুলোকে আলসু মাহতালার কাছে পেশ করা হচ্ছে এরপর তারা বললেন ই আল্লাহ আপনি কি এই উপর দয়া করবেন না আল্লাহ সুহামতাল্লাহ বললেন হ্যাঁ ফেরেস্তাদের করা সুপারিশকে আল্লাহ সুহামতাল্লাহ কবুল করলেন মঞ্জুর করলেন এবং আমরা দেখতে পাচ্ছি সুফহানুহামতাল্লাহ কুরআনে আমাদেরকে এই আমাদেরকে এই দোয়া কবুলের কারণ সম্পর্কেও জানিয়ে দিচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যদি সে আল্লাহর পবিত্রতা এবং মাহাত্ম ঘোষণা না করত যদি আল্লাহ তাসবি না করত তবে সেই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো। ফেরা সুপারিশ করেছিল কারণ তারা ইনুস আল্লাহাম সম্পর্কে জানতেন ইনুসাামের পূর্বের নেক আমলগুলো সম্পর্কে তারা জানতেন তিনি আল্লাহ মত সব সময় স্মরণে রেখেছিলেন তার সুখ স্বাচ্ছন্দের সময় তিনি আল্লাহ সভা মতাল্লাহকে স্মরণ করেছেন এ কারণে আমরা দেখতে পাচ্ছি বিপদের সময় আল্লাহ মত আল্লাহ তাকে স্মরণ করলেন্লাহ সাল্লাহাম তিনি বলেছেন তোমার সুখ স্বাচ্ছন্দের সময়ে তুমি আল্লাহকে শরণ করো আল্লাহ তোমাকে তোমার বিপদের সময়ে স্মরণ করবেন এ কারণেই যুবক বয়সে আমাদেরকে আল্লাহকে শরণ করতে হবে যেন তিনি আমাদেরকে বৃদ্ধ বয়সে স্মরণ করেন সুস্থতার সময় যদি আমরা আল্লাহ সহামতাল্লাহকে স্মরণ করি তাহলে তিনি আমাদেরকে অসুস্থতার সময়ে স্মরণ করবেন অবসরের সময় আমাদেরকে আল্লাহকে শরণ করতে হবে তাহলে তিনি আমাদেরকে আমাদের ব্যস্ততার সময়ে স্মরণ করবেন জীবিত অবস্থায় আল্লাহকে শরণ করতে হবে তিনি আমাদেরকে মৃত্যুর সময়ে স্মরণ করবেন সচ্ছল অবস্থায় আল্লাহকে শরণ করতে হবে অভাবগ্রস্ত অবস্থায় তিনি আমাদেরকে স্মরণ করবেন নিরাপদ সময়ে আল্লাহকে স্মরণ করতে হবে ভয়ভীতির সময়ে বিপদের সময়ে তিনি আমাদেরকে স্মরণ করবেন এই দুয়ার কারণে আল্লাহাল্লাহ সাইদান ইমন সাহ্লাহামকে সমুদ্রের তলদেশের গভীর অন্ধকার থেকে রক্ষা করলেন আল্লাহ মহমতাল্লাহ তাকে উদ্ধার করলেন মুক্ত করে দিলেন আল্লাহ কোরআনে বলেছেন এরপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম ইমন সালিসাল্লামের এই ঘটনা এবং তার উদ্ধার করা প্রসঙ্গে একজন সাহাবি তিনি রাসু সাল্লাহিস্লামের কাছে এসে জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন এই দুয়া এটা কি শুধুমাত্র সেই যান ইউনুসাল্লাহিস্লামের জন্যই নাকি এটা আমাদের যে জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আমরা কি এই দুয়া ব্যবহার করতে পারবো কিনা এবং সেটা কি কবুল হবে রাসুমুল্লাহাম বললেন হ্যাঁ তুমি কি দেখোই আল্লাহ সুহামতাল্লা কি বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন আর এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে সব সময় উদ্ধার করে থাকি আল্লাহ সুহাম্মাল্লাহ কুরানি বলেছেন আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি এই জন্যই আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন এই দুয়া এটা হচ্ছে বিপদগ্রস্ত ব্যক্তিদের দোয়া কাজে আপনি যদি কঠিন বিপদে পড়েন আল্লাহ এই দোয়া পরে আমাদের উচিত সাহায্য চাওয়া যদি আপনি আল্লাহ সাহায্য চান ইনশা আল্লাহ তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং সেই দোয়াটা কি ছিল লা ইয়াকিন এবং ইফলাসের সাথে আমাদেরকে দোয়া করতে হবে কঠিন বিপদে এই দৃঢ় বিশ্বাস ইয়াকিন আমাদের অন্তরে রাখতে হবে যদি কেউ আমাকে এখান থেকে উদ্ধার করে থাকেন সেটা হবেন একমাত্র আল্লাহ সুহামতাল্লাহ এই ইয়াকিনের সাথে এবং ইখলাসের সাথে আন্তরিকতার সাথে একাগ্র চিত্তে আল্লাহ মহাম্মতাল্লাহকে আহ্বান করতে হবে সেক্ষেত্রে আলাহমতাল্লাহ ইউনুসাল্লাহিস্লামের জন্য যেভাবে সাড়া দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে ইনশা আল্লাহ আমাদের দোয়াকেও কবুল করে নেবেন ইউনুস আল্লাহ সাল্লামকে মাছের পেট থেকে উদ্ধার করা হল এবং আল্লাহ সু মহাম্মাল্লাহ তাকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ কোরআনে বলছেন অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন অহুয়া সাকিম আব্দুল সুজান তিনি এই সাকিম শব্দের অর্থে বলেছেন ইউনুস আলাহাম তিনি এতটাই দুর্বল এবং রুগ্ন হয়ে পড়েছিলেন ঠিক যেমন পাখির ছানা যার পালক গজায়নি সে যেমন দুর্বল হয়ে থাকে ইউনুস আল্লাহ সাল্লাম যখন সমুদ্রের তীরে নিক্ষিপ্ত হলেন তিনিও ছিলেন দুর্বল দেহি পাখির ছানার মতোই দুর্বল সমুদ্র তীরে আমরা জানি প্রচুর সূর্যের আলো পৌঁছায় সেখানে ছায়ার কোন ব্যবস্থা নেই এবং প্রচুর বাতাস থাকে কাজে ইউনুস আল্লাহ সাল্লাম যখন সেইরকম একটি দুর্বল অবস্থায় সমুদ্রের তীরে নিক্ষিপ্ত হলেন তার কাছে এমন কিছুই ছিল না যা তাকে সূর্যের কড়া রোদ থেকে ছায়া দিবে কিংবা সমুদ্র সৈকতের সেই বাতাস থেকে তাকে রক্ষা করবে আল্লাহ সুহামতাল্লাহ জমিনকে আদেশ করলেন একটি গাছ উদ্গত করতে যেটা তাকে ছায়া দিবে এবং খাদ্য দিবে আল্লাহ সহাম্মতাল্লাহ কুরআনে বলেছেন তার উপর আমি একটি লাউ গাছ উদ্গত করলাম আলোচনা মন্ত্রালয় বলছেন সেখানে তার উপরে আমি ছায়া দেওয়ার জন্য একটি লতানো গাছকে লাউ গাছকে আলোচনা মন্ত্রালয় সরাসরি উল্লেখ করে বলেছেন লাউ গাছকে তিনি জমিন থেকে বের করার আদেশ দিলেন মত প্রকাশ করে বলেছেন আলোচনা মন্ত্রালয় কেন এই লতানো লাউ গাছকে জমিন থেকে বের করার আদেশ দিলেন এবং এর মধ্যে প্রচুর হিকমত রয়েছে যেমন তারা বলেছেন এই গাছের পাতা এটা খুবই কোমল সংখ্যায় বেশি এবং মাছি এর নিকটবর্তী হয় না এবং এর মধ্যে অনেক বরকত এবং উপকারিতা রয়েছে এই শিক্ষা লাভ করতে পারি পশু পাখি বৃক্ষ লতা এবং জলচর প্রাণী সামুদ্রিক মাছ সবাই আলসার হুকুমে ইমানদার ব্যক্তি সেবায় নিয়োজিত হতে পারে ইউনুস আল্লাহ ইসলামের জন্য সমুদ্রের মাছ এবং সমুদ্র তীরে লতা জাতীয় গাছ তার সেবায় নিযুক্ত হয়েছিল ইউনুস সালাম তিনি যখন সুস্থতা লাভ করলেন আরোগ্য লাভ করলেন আলসমতাল তাকে পুনরায় তার জনপদে ফেরত পাঠালেন তিনি তার শহরে ফিরে গেলেন আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন এরপর তাকে আমি এক লক্ষ লোকের কাছে পাঠালাম বরং এই সংখ্যা আরও বেশি যখন ইউনুসাল্লাহ সাল্লাম তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছিলেন আল্লাহ সুমাত্লাহ আজাবকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন সেই অবস্থায় ইউনুসাল্লাহ সালাম দেখলেন যে তার জনপদের একজন ব্যক্তিও তার উপর ইমানেনি সবাই তাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ইউনুস আল্লাহ পরবর্তীতে যখন আবার ফিরে আসলেন এবারে এসে তিনি কি দেখতে পেলেন তিনি দেখলেন জনপদের সকল মানুষ তার আহ্বান সাড়া দিয়েছে তাদের সবাই ইসলাম কবুল করেছে আল্লাহ কুরআ বলেছেন এরপর তারা ইমান আনলো ফলে আমি তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনকে উপভোগ করতে দিলাম আল্লাহামতাল্লাহ কুরআ বলেছেন ইউনুসাল্লাহামের জাতির লোকেরা তারা ছিল ব্যতিক্রম কারণ এর পূর্বের আম্বি আলহিম সালামদের যতগুলো কম ছিল তাদের কমগুলো তারা যখন নবীদের নবীদেরকে অস্বীকার করেছে আল্লাহামতাল্লাহ আজাব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আজাব দেখেও তারা সতর্ক হয়নি বরং আমরা দেখতে পাই আদ জাতি তারা অহংকার করে বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে সামদ জাতি তারা ভেবেছিল এই পাথরের গা খোদাই করে তৈরি করা বাড়িগুলো তাদেরকে রক্ষা করবে লুত আলাহ ইসলামের জাতি হুমকি দিয়ে বলেছিল আগামীকাল সকালে এসে তারা লুতকে দেখে নেবে সুয়াইব আলাহ ইসলামের জাতি বলেছিল গোত্রের লোকেরা না থাকলে তোমাকে কবেই পাথর মেরে হত্যা করে দিতাম সেই পূর্বের জাতিগুলো কেউই আজাব দেখে ইমান আনেনি কিংবা সেই ইমান তাদের কোনো উপকারেও আসেনি কিন্তু আলো সু বলছেন সাইদিনা ইয়ুস আলাহ ইসলামের জাতি এটা ছিল ব্যতিক্রম ইনু সর সালামের জাতির ব্যাপারে আলোক বলেছেন পলকু ই কৌময়ূন ই কৌময়ূনু কলি ফিল দু ইউের সম্প্রদায় ছাড়া আর কোনো জনপদ এমন ছিল না যে জনপদ আজাব দেখে ইমান এনেছিল এবং এই ইমান তাদের কোন উপকার করতে পেরেছে তারা যখন আলোচনা তালার উপরে ইমান আনলো তখন আমি তাদের এই পার্থিব জীবনের অপমানজনক আজাবকে তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদেরকে এক সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ দান করলাম ইউনুসাল্লাহাম ইরাকে মসুলে ফিরে আসলেন এবং জনপদের লোকেরা তার আহ্বানে সারা দিল এবং আলাস মোহাম্মত আল্লাহ তাদেরকে তাদের উপরে নির্ধারিত আজাব থেকে উদ্ধার করলেন রক্ষা করলেন এই ঘটনাকে আলাস মোহাম্মত আল্লাহ সুরা কালামের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহামের কাছে উপস্থাপন করছেন আল্লাহ মোহাম্মতাল্লাহ সুরা কালামে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইউনু সাল্লাহ সাল্লামের কাহিনী বলে দিচ্ছেন এই সুরাটি মাক্কি জীবনে নাজিল হয়েছিল যখন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকেও তার জাতির লোকেরা কি ইউনুস আলাহিস্লামের কমের লোকেদের মতোই প্রত্যাখ্যান করেছিল কাজেই সঠিক সময়ে এই ইউনুসাল্লাহ সালামের কাহিনীকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে উপস্থাপন করা এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য একটি শক্তিশালী মানসিক সাপোর্ট সাইকোলজিক্যাল সাপোর্ট ইউনুসাল্লামের সালামের শিক্ষা আল্লাহ রসুলাম তিনি ভুলে যাননি এই আমরা দেখতে পাই মক্কার লোকেদের উপরে নিরাশ হয়ে রসুল্লাহ সাল্লাহাম যখন গেলেন এবং সেখানে গিয়ে প্রত্যাখ্যাত হলেন রক্তাক্ত হলেন এমনকি পাথর মেরে তারা সেখান থেকে তাকে ফিরিয়ে দিল দুর্বৃত্ত লোকেরা তাকে ধাওয়া করল পিছু নিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই রক্তাক্ত আহত শরীর নিয়ে তায়েফ থেকে তিন মাইল দূরে একটি আঙ্গুরের বাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন ইউনু সাল্লাহ সাল্লাম মাছের পেটে থাকা অবস্থায় যেভাবে নিজের দুর্বলতাকে পেশ করে আল্লাহ মোহাম্মতলার কাছে দোয়া করেছিলেন ঠিক তেমনি ভাবে রক্তাক্ত অবস্থায় আহত শরীর নিয়ে আল্লাহ রাসুল্লাম তিনি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আঙ্গুর গাছের ছায় বসে দোয়া করেছিলেন আল্লাহ কাছে নিজের দুর্বলতাকে পেশ করেছিলেন আমরা দেখতে পাই আইসারা দিল্লা তাল্লাহা তার থেকে বর্ণিত একটি হাদিস আমরা জানতে পারি তিনি প্রশ্ন করেছিলেন ইয় রাসুল্লাহ আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটি ছিল তার সমগ্র জীবন তিনি কষ্টে কাটিয়েছেন উহুদে তিনি আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন হেলমেট ঢুকে গিয়েছিল মক্কায় কাফেররা গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করতে দিয়েছিল, শ্বাসরোধ করতে চেয়েছিল শিজদারত অবস্থায় তার মাথার উপরে উটের ভুড়ি চাপিয়ে দিয়েছিল এতগুলো ঘটনার মধ্যে কোন দিনটাকে আল্লাহ রসুল্লাম তার জীবনের সবচেয়ে কষ্টের দিন হিসেবে বেছে নিয়েছিলেন তিনি বলেছিলেন সেই তায়েফের দিনের কথা অথচ শারীরিক কষ্টের কথা চিন্তা করলে ওহুদের দিনে তিনি তিনি আরো মারাত্মকভাবে আহত হয়েছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন সেই তায়েফের দিন এটাই ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের দিন কারণ তিনি সেখানে তার দাওয়াতকে প্রত্যাখ্যাত হতে দেখেছেন একজন নবীর জন্য এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের সময় যখন লোকেরা তাদের আহ্বানকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে কাদের আমরা ইউনুসাল্লাহ সালামের। মানসিক অবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারি তার কতটা কষ্ট ছিল যখন সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল সেই আঙ্গুর বাগানে আল্লাহ রফুলের সাথে মক্কার কাফের সর্দার উদ্বা ইবনে রাবিয়া তার ছেলেদের সাথে দেখা হল আল্লাহ রসুলকে দেখে তাদের মনে কিছুটা দয়া জাগ্রত হল সেখানে তাদের দাসকে পাঠিয়ে দিল একথক আঙ্গুর দিয়ে আল্লাহ রফুল্লা সাল্লাম বিসমিল্লা বলে আঙ্গুর খাওয়া শুরু করলেন সেই দাস তখন বলে উঠল খাওয়ার সময়ে এই কথা বলা এটা তো এখানকার লোকেরা বলে না আপনি এই শব্দ কোথায় শিখলেন রসুল্লাহ সাল্লাহামকে সে প্রশ্ন করল আপনি এই শব্দ কোথায় শিখলেন আল্লাহ রসুলাম তিনিও সেই দাসের ব্যাপারে আগ্রহী হলেন এবং তাকেও প্রশ্ন করলেন তোমার এলাকা কোথায় তোমার এলাকা কোথায় ছিল তোমার দিন কি ধর্ম কি সেই দাস বলল আমার বাড়ি নিনোভায় ইরাকের মসুল সেখানকার নিনোয়া বা নিনোভা অঞ্চলের বাসিন্দা আমি এবং আমি ইসাই ধর্মের অনুসারী নবী সালাম তাকে বললেন তুমি তো আল্লাহ নেক বান্দা আল্লাহর পূর্ণময় বান্দা জুন নুন এলাকার বাসিন্দা তুমি তো ইউনুসের এলাকার বাসিন্দা ইউনুস আলাহিসের নাম শুনে সেই দাস চমকে উঠল এবং বলল আপনি কিভাবে তাকে চিনতে পেরেছেন আপনি কিভাবে তার সম্পর্কে জানেন কারণ সেই দাস সে জানত আরবে লোকেরা মুশ্রিক মূর্তি পূজক নিরক্ষর ইব্রাহিম আলাহিসাল্লাম ছাড়া বাকি নবীদের কাহিনী এটা তো তাদের পক্ষে জানা সম্ভব নয় আল্লাহ রসুলাম তিনি বললেন তিনি তো আমারই ভাই ছিলেন ইউনুস তিনি তো আমারই ভাই ছিলেন তিনি ছিলেন নবী আর আমিও নবী এই কথা শুনে সেই দাস আল্লাহ রসুলামের দিকে ঝুঁকে বলল এবং মাথা এবং হাতে পায়ে চুমু খেতে লাগল কাজেই ইউনুস আল্লাহ সাল্লামের সম্পর্কে আল্লাহ রসুলাম তিনি খুব ভালো করে জানতেন তিনি জানতেন কিভাবে তার লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে ফিরিয়ে দিয়েছে কিন্তু এরপর আবার একসাথে সমগ্র জনপদ আল্লাহর উপরে ইমান হতাশবার কিছু নেই সবর থাকতে হবে আল্লাহ সুহামতাল্লাহ সেই উপদেশে ইউনুসাল্লাহিসের কাহিনী শুনিয়ে আল্লাহ রসুলকে জানিয়ে দিচ্ছেন ইউনুস আল্লাহামের কাহিনী বর্ণনা করা শেষ করার পর প্রথম যে শব্দটি আল্লাহ সুহামতাল্লাহ ব্যবহার করেছেন সেটা হচ্ছে ফাসবির অর্থাৎ সবর করো ধৈর্য ধারণ কর আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন অতএব তুমি রবের হুকুমের জন্য সবর করো আর তুমি সেই মাছ মতো হয়েও না যখন সে দুঃখে কাতর হয়ে তার রবকে আহ্বান করেছিল ডেকেছিল যদি তার রবের অনুগ্রহ তার কাছে এসে না পৌঁছাত তাহলে দেশে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতাল এরপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করে দিলেন অর্থাৎ আলাস মহাতালা তাকে মনোনীত করলেন এবং তাকে নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন সব শেষে এই আলোচনা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে নেক ব্যক্তিদেরকে কঠিন পরীক্ষার মাধ্যমে আলস মহাতালা আরও ভালো কিছু দেওয়ার যোগ্যতা দান করেন এবং এই কঠিন পরীক্ষা এটা তাদেরকে ভালোবাসার লক্ষণ বাহ্যিক দৃষ্টিতে কোনো বস্তু খারাপ মনে হলেও নেক ব্যক্তিদের জন্য আলোচনা চূড়ান্তভাবে উত্তম ফয়সালায় দিয়ে থাকেন যেমন আমরা দেখতে পেয়েছি লটারিতে পরপর তিনবার যখন ইউনুস আল্লাহ স্লামের নাম উঠে আসল সমুদ্রে যখন তিনি নিজেকে ছুড়ে ফেলে দিলেন এটা তার জন্য বাহ্যিকভাবে খারাপ ক্ষতিকর মনে হলেও আলোচনাতা ইউনুসাল্লাহিস্লামের জন্য উত্তম ফয়সলা দান করেছেন এবং তাকে সেই কঠিন বিপত্তি থেকে উদ্ধার করেছেন আলোচনাতালা চেয়েছেন যেন তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং এটা বোঝা মাত্র মুহূর্ত পরিমাণ দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাকে সেখানে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ সুহামতাল সামুদ্রিক মাছকে পাঠিয়ে দিয়েছেন যেই মাছ পানি ভেঙে তার দিকে ছুটে আসল এবং গিলে ফেলল কাজেই মানবিক সীমিত বোধশক্তি দিয়ে আল্লাহ সুহামতাল্লার হুকুমের পেছনে কি প্রজ্ঞা রয়েছে সেটা যাচাই করা কখনোই উচিত নয় সেই ক্ষমতা আমাদের নেই বরং এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে আল্লাহ সুহামতাল্লাহ যা করতে বলেছেন যেভাবে করতে বলেছেন সেটা করার মধ্যেই সমাধান এবং তার মধ্যেই রয়েছে মন্দার কল্যাণ রেইন মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ